এই পরিবেশিতামেরি বছরের কিছু সারিয়া বা সামরিক অভিযান নিয়ে আলোচনা করব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 তবে তা হওয়ার জন্য কেবল ক্রাইশ পরাজিত করাই যথেষ্ট ছিল না কারণ মধ্য আরবের নজদে বেশ কিছু বেদইন গোত্র ছিল যারা সহজে মুসলিমদের কর্তৃত্ব মেনে নিতে চাইবে না এবং তারা তাদের জাহিলিয়াতি শিরকি জীবন ব্যবস্থায় ধরে রাখতে চাইবে কোরাইশাহ পেশখানিকটা দমে গেলেও নজদের এই গোত্রগুলো পুরোপুরি বর্ষতা স্বীকার করেনি এর অনেকে ছিল কোরআশদের মিত্র এবং মুসলিমদের সাথে তাদের প্রকাশ্য শত্রুতা ছিল তাই তারা ছিল মুসলিমদের উত্থানের বিরুদ্ধে একটা হোমকি এই গোত্রগুলোর মধ্যে কেউ কেউ উহুদের যুদ্ধের পর মুসলিমদের বিরুদ্ধে বেশ কিছু ষড়যন্ত্র করেছে কোন গোত্র বিশেষ করে নজরের গোত্র যেমন গতফান আসজাহ আসলাম ফিজারা এরা খন্দকের যুদ্ধে কুরাইশদের সাথে জোটবদ্ধ হয়েছিল কুরাইশদের পরাজিত করতে চাইলে যারা কুরাইশদের মিত্র বা তাদের সম্ভাব্য সহায়ক শক্তি তাদেরকেও পরাজিত করা প্রয়োজন ছিল তাই হিজড়ি ষষ্ঠ বছরে রসল্লা নজদের দিকে এই বছরটি ছিল নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম যে অভিযানটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আল কর্তার অভিযান নজরের বনবাকর এবং কিলাব গোত্রের বিরুদ্ধে সংগঠিত এই সামরিক অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদ এ বিন মাসলামা রাজিউল্লাহ ত্রিশ জনের একটি দল নিয়ে সাত রাত ভ্রমণ করে তিনি বন বকরের শাখাগোত্র বন আল কর্তার উপর হামলা চালান এটা ঘটেছিল মোহারম মাসের দশ তারিখে অর্থাৎ আশুরার দিনে এই হামলায় শত্রুপক্ষের জন মারা যায় এবং বাকি পালিয়ে যায় বলা যায় এটা ছিল বেশ সহজ একটা অভিযান গলিমত নিয়ে ফিরে আসার সময় সুমামা এ বেন উসাল নামের এক লোককে গ্রেফতার করেন সে ছিল বনু হানিফা গোচের নেতা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 কুরাইশদের অর্থনীতির বিরুদ্ধে রসুল্লা সাল্ল আলী সিরিজ হামলার মধ্যে এটি একটি তবে ইবেন সাদ এবং ওয়াকিদের মতে এই অভিযানের উদ্দেশ্য কুরাইশ ছিল না বরং জুহাইনা গোত্রকে আক্রমণ করা উদ্দেশ্য ছিল ইবেন হাজার এই দুটো মতকে সমন্বয় করে বলেছেন হতে পারে দুই পক্ষকে আক্রমণ করা ছিল এই অভিযানের উদ্দেশ্য আল খাবের অভিযানে কোন হতাহতের ঘটনা ঘটেনি তবে এই অভিযানে অন্য কিছু ঘটনা আছে যা উল্লেখ করার মত এই অভিযানে যাত্রাপথে মুসলিমদের রসদ প্রায় ফুরিয়ে যায়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 এই ব্যাপারে ইমাম নবাবী মন্তব্য করেন যে ভ্রমণের সময় সবার খাবার একসাথে রাখা মুস্তাহাব কাইস ছিলেন এই অভিযানে অংশ নেওয়া এক সৈনিক এই অবস্থা দেখে তিনি ধার করে এনে নয়টি উট জবাই করে সবার খাবার ব্যবস্থা করেন মানুষ সাধারণত ধনী অবস্থায় বেশি বিশিসা করে কিন্তু কাইস এমন ছিলেন না তিনি ছিলেন আনসারি সাহাবি সাহা দেবেন ওবাদার সন্তান এবং এই পরিবার ছিল উদারতার জন্য বিখ্যাত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 তারা ফিরে আসার সময় সেই মাছের কিছু অংশ অর্ধসিত করে নিয়ে এসেছিলেন আল্লাহ আগ্রহ ভরে সেই রিজিক খেয়ে দেখলেন আবু রাফের বিরুদ্ধে পাঁচ দুঃসাহসী অপারেশন এই অভিযানটি হল সবচেয়ে রোমাঞ্চকর অভিযান আমরা জানি মোদিরার দুই আনসারী গোত্র আউস এবং খজরাজের মধ্যে ভালো কাজে প্রতিযোগিতা লেগেই থাকত এক আনসারী সাহাবির ভাষায় আউস ও খাজরাজ গোত্রের উদাহরণ হল দুই তেজি ঘোরার মতো যারা রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের সামনে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত। একটি গোত্রের কেউ যখন নবীজ সাল্লাহ আলি সেবায় কিছু করত অন্য গোত্রও সেরকম কিছু করে পাল্লা দেবার চেষ্টা করত তাদের এই প্রতিযোগিতা দুনিয়ার সাফল্যের জন্য ছিল না তাদের প্রতিযোগিতা ছিল আখিরাত কেন্দ্রিক সাফল্য বলতে আজকের পশ্চিমা বস্তুবাদী পুঁজিবাদী বিশ্ব বোঝে অর্থ ক্ষমতা আর মর্যাদা কিন্তু ইসলামে সাফল্য বলতে বোঝায় আল্লাহর নৈকট্য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 দেন। পাঁচ জনের একটা দলকে পাঠান হয় আবু হত্যা করার মিশনে। এর নেতৃত্বে ছিলেন এই দলে আরো ছিলেন আব্দুল্লা উনাইসো গুপ্ত হত্যায় তার আগের এক্সপিরিয়েন্স ছিল তিনি খালিদ বিন সুফিয়ানকে হত্যা করেছিলেন সেই কাহিনী আগেই বর্ণনা করা হয়েছে আবু রাফে ছিল ইহুদি সে থাকত খাইবারের নিরাপদ একটা দুর্গের মধ্যে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 বিশিষ্ট ব্যবসায়ী আবু রাফে নিহত হয়েছেন আমার মনে হল এর চাইতে মধুর কথা আর কখনো কোনদিন শুনিনি ঘোষণা শোনার পর সঙ্গীতের কাছে চলে এলাম বললাম আমাদের এখন যেতে হবে আল্লাহ আবু রাফে হত্যা করেছেন এরপর আমরা রসুল্লা সাল্লু আলী ওয়াসালামের কাছে গেলাম তাকে সমস্ত ঘটনা শোনালাম তিনি বললেন দেখিতে তোমার পাটা একটু বাড়িয়ে দাও আমি আমার পা বাড়িয়ে দিলাম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 আর এসব কথোপকথনে হচ্ছিল ইহুদিদের ভাষায় আব্দুল্লাবের আতিক রাজিল্লাহ আনহু ইহুদিদের ভাষায় কথা বলেছেন যেন তার জন্য ভেতরে ঢোকা সহজ হয় এই ধরনের কাজ অত্যন্ত পরিকল্পিত হওয়া যায় সাহাবিরা সেটা নিশ্চিত করেছেন শিক্ষা উপস্থিত বুদ্ধি, শুরু থেকে আবদুল্লাবের আতিক রাজিল্লাহ আনহু উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে এসেছেন প্রস্রাব করার ভান করে দুর্গে ঢুকে পড়া গাধার আস্থা বলে লুকিয়ে থাকা আবুরাফের স্ত্রীকে ধোকা দেওয়া আবুরাফের সাহায্যকারী সেজে কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বলে তার অবস্থান খুঁজে বের করা প্রতিটি ক্ষেত্রেই তিনি পরিচয় এই ধরনের এটা একটা বিষয়। ইমান আমলে সার্বিক বিবেচনায় আবু বকর অমর ওসমান রাজ আনহোম এগিয়েছেন সত্যি কিন্তু কিছু কাজ আছে যেটার জন্য বিশেষ কিছু দক্ষতা লাগে যেটা ছিল মুহাম্মদ এ মাসলামা আবদুল্লাহ বিন উনাইস কিংবা আবদুল্লাহ বিন আতিক রাজ আহমদের একজন নেতার কাজ এই বিশেষ যোগ্যতা এবং সুপ্ত প্রতিভাগুলো খুঁজে বের করা যেই গুণটি আমরা সিরাতে নবীজের মধ্যে দেখেছি তৃতীয় শিক্ষা এই অভিযানের নেতৃত্বে ছিলেন আব্দুল আতিক রাদহু আর আব্দুল উনাইস রাহু ছিলেন তার অথচ অধীনস্থবেন উনাইস যোগ্যতার বিচারে আব্দুল্লাবেন আতিক রাদিল্লাহ আনহু থেকে পিছিয়ে নন বরং আবদুল্লেন উনাইস এই ধরনের গুপ্তহত্যার অপারেশন সঠিকভাবে সম্পাদন করার প্রমাণও দেখিয়েছেন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 সালামা এ বিন আল আকো রহু ছিলেন মক্কা ছেড়ে আসা এক মহাজির পরিবার সহায় সম্পদ সবকিছু ছেড়ে ছুড়ে তিনি আল্লাহ ও তার নবীর পথে হিজরত করেছিলেন মদিনায় এসে তিনি আরেক মুজাহিদ সাহাবি তালাহা এ বিন ওবায়দুল্লাহ রাদহুর চাকরি নেন তাঁর ঘোড়া চড়ানো তাকে খিদমাত করা এভাবেই তার দিন কাটতে থাকে সূত্রপাত অনেকটা এভাবে আব্দুর রহমান ওয়াইনা এ বিন হেসেন আল ফিজারির নেতৃত্বে গাতাফানের কিছু লোক গাবাহ নামের স্থানে হামলা চালায়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 ঘটনাটি ঘটেছে ভোরবেলায় সালাম আদো এই ঘটনা দেখতে পেয়ে তৎক্ষণাৎ রবাহকে রসুল্লা কাছে পাঠিয়ে দেন আর তিনি নিজে শত্রুদের দৌড়ে ধাওয়া করার সিদ্ধান্ত নিলেন পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার দিলেন ওয়া সুবাহা ওয়াসুবাহা ওয়া সুবাহা ওয়া সুবাহা ছিল সেই যুগের বিপদ সংকেত অনেকটা আজকের যুগের অ্যাম্বুলেন্স বা দমকল বাহিনীর গাড়ির সাইরেনের মতো সালামার চিৎকার মদিনা থেকেও শোনা গেল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 লুটেরাদের সবাই ছিল ঘোড়ায় আর সালামা এবেন আল আকওয়া রাজু আনহু ছিলেন একজন পদাতিক সৈনিক মাত্র অথচ সালামার ধাওয়াখে খেয়ে তাদের রীতিমতো পাগল হয়ে যাবার মতো অবস্থা তারা কোনো রকমে একটা পাহাড়ের পাশে সরু গিরিপথের মতো জায়গায় আশ্রয় নিল সালামা রাজিল্লা আনহু এরপর সেই পাহাড়ে উঠে তাদের পর একের পর এক পাথর মারতে লাগলেন এক পর্যায়ে বাধ্য হয়ে তারা লুট করা সবগুলো উঠ ছেড়ে দিয়ে ক্ষান্ত হলো। শত্রুরা খান্ত হলেও সালামা রাদের আনহু মোটেও খান্ত হলেন না তিনি তাদের ধাওয়া করে অস্থির করে তুললেন ধাওয়া খেতে খেতে শত্রুদের না বিশ্বাস ওঠার উপক্রম কোন মতে ত্রিশটা জুব্বা আর ত্রিশটা বর্ষা ফেলে নিজেদের বোঝা হালকা করে পরিমরি করে পালাতে লাগল ফেলে রাখা জিনিসগুলো সালামা চমৎকারভাবে ভাবে কাজে লাগালেন জিনিসগুলোর উপর সালামা একটা করে নিশানা রেখে দিতে এগোচ্ছিলেন যেন জিনিসগুলো খুঁজে পেতে সমস্যা না হয়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 কিন্তু তোরা কেউ আমার কিচ্ছু করতে পারবি না এই কথা শুনে তাদের একজন বলল আমার মনে হয় সে ঠিকই বলেছে এরপর তারা চলে গেল আল্লাহ সাল্লিমের ঘোড়সাওয়ারিরা আসা পর্যন্ত আমি সেখানেই দাঁড়িয়ে থাকলাম সবার আগে দেখতে পেলাম আখরাম আল আসাদিকে তার পেছনে পেছনে আসছে আবু কাতাদা আল আনসারি আর তারও পেছনে মেঘদাত এবিন আল আসাদ আমি আখরামের ঘোড়ার লাগাম টেনে বললাম আখরাম তুমি সতর্ক থাকো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 আখরাম ছুটে গেলেন লুটেরাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে আখরাম দুজন প্রচণ্ড করছেন আখরামের আঘাতে ওয়াই আহত হল কিন্তু পাল্টা আঘাতে আখরাম শহীদ হয়ে গেলেন। আখরাম তার কাঙ্ক্ষিত শাহাদ লাভ করলেন আল্লাহ রসুল্লাহ আলী আসালাম থেকে শিক্ষা নেওয়া মানুষগুলো এভাবেই মৃত্যুকে ভালোবাসতে শিখেছিলেন তারা মৃত্যুকে ভয় পেতেন না আখরামকে হত্যা করে ওয়াই আখরাম রাজ আনহুর ঘায় চড়ে বসলো। এরপর দৃশ্যপটে আসলেন দ্বিতীয় বীর যোদ্ধা রানহ ওয়াইনাকে আক্রমণ করলেন পাল্টা আঘাতে ওয়াইনা আবু কত ঘোড়াকে মেরে ফেললো। কিন্তু আবু কাতা আল্লাহরের ছায় ওয়াইনাকে হত্যা করলেন আর তার ঘোড়া নিজের দখলে নিয়ে সেটা চড়ে বসলেন সেটা আসলে আখরামের ঘোড়ায় ছিল সালামা এরপর আবারও ডাকাত দলকে তাড়া করতে শুরু করলেন আবার ফেরা যাক সালামার বর্ণনায় তিনি বলেন সেই সত্তা শপথ যিনি মোহাম্মদের মুখে উজ্জ্বল করেছেন আমি তখন এতটাই ক্ষীপ্রগতিতে তাদের ধাওয়া করছি যে পেছনে রসুল উল্লাসমের কোন সাহাবিকেই দেখতে পেলাম না এমনকি তাদের ঘোরার ঘোরের উড়ানো ধুলিও আমার চোখে পড়ল না এভাবে চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এল দল একটা গিরিপথে থামল সেখানে জি কার্থামের একটা ঝর্ণা ছিল খুব তৃষ্ণার্থ অবস্থায় পানি খাবে এরকম মুহূর্তে আমাকে দেখে তারা পানি খাওয়া ছেড়ে পরিমরি করে পাহাড়ের উপর পালাতে শুরু করল আমি হুঙ্কার দিয়ে বলে উঠলাম এই দেখ আমি পুত্র আজকের দিন ইতরের ধ্বংসের দিন সারা দিনের ছোট ছুটির পর লুটেরার দল তখন ক্লান্ত পরিশ্রান্ত এবং বিধ্বস্ত তাদের আর চলার শক্তি বাকি নেই সালামাকে দেখে তারা হতভম্ব হয়ে গেল তারা বিশ্বাসই করতে পারছিল না যে এই একটি লোক সেই ভোর থেকে দৌড়ে তাদের তারা করে বেড়াচ্ছে বিশ্বয়ে হতবুদ্ধি হয়ে তাদের একজন বলল তুমি কি সেই লোক যে ভোর থেকে আমাদের তাড়া করে ফিরছে হ্যাঁ আমি তোদের জানের দুঃশন ভোরবেলা সেই আকোয়া লুটেরার দল সারা দিন ঘোড়ায় করে পালিয়ে বেরিয়েছে তাদের ঘোড়াগুলো ছুটতে ছুটতে কাহিন শক্তির আর লেষমাত্র নেই তারা দুটো ক্লান্ত ঘোড়া উপত্যকায় রেখে চলে গেল সালামা বর্ণনা করেন তারা যে দুটো ঘোড়া পেছনে ফেলে পালিয়েছিল আমি সেগুলো নিয়ে রসুল্লাহ আলীলামের কাছে ফেরত গেলাম তিনি তখন সেই ঝর্নার কাছে সেখান থেকে সকালে মসজিদদের পানি খেতে না দিয়ে দাঁড়িয়ে দিয়েছিলাম ইতিমধ্যে শত্রুদের ফেলে যাওয়া চাদর আর বর্ষাগুলো রসুলুল্লা সাল্লী হস্তগত হয়েছে আর বিলালকে দেখলাম উদ্ধার করা উটগুলোর একটিকে জবাই করে সেটা যা ভূনা করছেন আমি রসুল্লাহ আলী কাছে এসে তাকে বললাম ইয়া আল্লাহ রসুল আমাকে সুযোগ দিন আপনার বাহিনী থেকে একশ জন লোকটিয়ে এই কাফিরদের ধাওয়া করব এমনভাবে তাদের হত্যা করব যে তাদের খবর আনার মতো একটা লোকও থাকবে না এই কথা শুনে রসল সাল্লী এমনভাবে হাসলেন যে আগুনের আলোয় আমি তার দাঁত দেখতে পেলাম রসুল্লাহ আলী বলেন তুমি আসলে এই কাজ করতে পারবে তো সালামা সেই সত্তা শপথ তিনি আমাকে সম্মানিত করেছেন আমি অবশ্যই পারবো। গত এক লোক থেকে পরে সাহাবিরা জানতে পারেন যে সেদিন তারা একটা উট জবাই করেছিল এমন সময় তারা সালামা এ আল আকো রদ আনহুর আগমন টের পেয়ে জবাই করা উঠ ফেলেই পানিয়ে যায় সাহাবিদের কাজের নমুনা শত্রুদের দলে লোকগুলো তাদের খাবার পর্যন্ত মুখে তোলার সাহস পায়নি পরদিন সকাল রসল আলী ঘোষণা দিলেন আমাদের শ্রেষ্ঠ অশ্বারোহী হল আবু কাতাদা আর শ্রেষ্ঠ পদাতিক সৈন্য হল সালামা রসল্লাহ আলী সালামাকে পদাতিক এবং অশ্বারোহী দুটো ভাগেরই গনিমত দেন যখন কোন সাহাবিক কৃতিত্বের কোন কাজ করতেন রসল সাল্লাহ আলী আসলাম তাকে কদর করতে ভুলতেন না তিনি সালামা এবং আল আকুয়া রাদহকে তার নিজের উঠ আদাবার পিঠে পেছনে বসালেন দুজন একই উঠের পিঠে চেপে একসাথে মদিনায় ফেরত আসলেন রসলাস্ল আলী আসলামের উঠে নাম ছিল আদবা অত্যন্ত দ্রুতগামী একটি উঠ হজের সময় দৌড় প্রতিযোগিতায় এটি ব্যবহৃত হত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 তোমাকে আটক করেছি তোমাদের মিত্র সাকিব গোত্রের কারণে সাকিব গোত্রের সাথে মুসলিমদের যুদ্ধ না হলেও তারা ছিল কুরাইশদের পক্ষে এবং তারা ইসলামের বিরোধিতা করে আসছিল সাকিব গোত্রের কাছে দুজন মুসলিম বন্দি অবস্থা ছিল তাই রসুল্লাহ সাল্লু আলী আসলাম সাকিফের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে বন আকিরের এই লোককে আটক করেছিলেন অবস্থা বেগতিক দেখে লোকটি বলে বসল আমি তো মুসলিম বললেন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 গতফানের ডাকাতরা রাতে বিশ্রাম নেওয়ার জন্য থামলে তারা সবাই যখন ঘুমাচ্ছে তখন তাদের হাতে বন্দী হওয়া সেই মুসলিম নারী লাইলা কোনো একটি উঠে চেপে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু কোনো উট তা ছিল না অবশেষে তিনি আদবা কাছে এলে সে সহজেই পোষ যায় লাইলা খুশি হয়ে মানত করলেন যদি তিনি এই উটে চাওয়ার হয়ে পালিয়ে যেতে পারেন তাহলে এই উঠকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবেন তার কথা সবকিছু শুনে হেসে বললেন হায় সে তোমাকে প্রাণে বাঁচিয়েছে আর তুমি তাকে জবাই করে দিতে চাচ্ছ কি মন্দ প্রতিদান শোন যেই মানতের সাথে আল্লাহর অবাধ্যতা জড়িত সেই মানত পূরণ করতে হয় না সেই মানতও পূরণ করতে হয় না যেখানে তুমি এমন কিছু দান করার মানত করছ যা তোমার নয় সেই মহিলা নয় তাকে বুঝাচ্ছিলেন অন্যের সম্পত্তি করলেন রাখার গুরুত্ব সালামা এবেন আল আকুয়া রাজেলাহ ছিলেন সুস্থ সামর্থ্য শক্তিশালী একজন মানুষ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 দ্বিতীয়ত লাইলার ঘটনা থেকে ইমাম নববী মহিলাদের একা ভ্রমণের ওপর একটি মাসালা দিয়েছেন তিনি বলেছেন জরুরি প্রয়োজনে মুসলিম নারী তার নিজের স্বামী বা অভিভাবক ছাড়া ভ্রমণ করতে পারবেন এরকম জরুরি প্রয়োজন উদ্ভূত হতে পারে যেখানে কোন মহিলা দারুল হাব থেকে দারুল ইসলামে হিজরত করতে চায় কিংবা কেউ তাকে পাপ কাজে লিপ্ত করতে চায় বা এরকম কিছু প্রয়োজন ছাড়া একাকী ভ্রমণ মুসলিম মহিলাদের জন্য নিষিদ্ধ এবার আমরা আলোচনা করব উরাইনার রাখালদের কাহিনী যা কোর্স এবং জারির আল ফিহরির অভিযান নামে পরিচিত উরাইনা গোত্র থেকে কিছু লোক রসল আলি আসলামের কাছে এসেছিল রসল্লা ইসলাম নিয়ে কথাবার্তা বলে তারা ইসলাম গ্রহণ করে মোদিনায় এসেই তারা অসুস্থ হয়ে পড়ল প্রথমবার মোদিনায় আগতদের জন্য এটা খুবই সাধারণ একটা ব্যাপার ছিল তারা তখন রসুল্লাহ সাল্লু আলিউসলামের কাছে এসে বলল আমরা তো মেষপালক শহরদের মতো এক জায়গায় থাকতে অভ্যস্ত নই তারা আর মদিনায় থাকতে চাচ্ছিল না তখন তাদের কিছু উঠ দেন একজন মেষপালককে তাদের সাথে পাঠিয়ে দিলেন আর অসুস্থতা চিকিৎসা হিসেবে উটের দুধ ও মূত্র পান করতে বলে দিলেন লোকগুলো রাখাসহ উটগুলো নিয়ে মদিনা বাইরে চলে এলো আস্তে আস্তে সবাই সুস্থ হয়ে গেল কিন্তু শরীর সুস্থ হলেও তাদের হৃদয় ছিল অসুস্থ বেদুইন এই লোভগুলো ছিল অদ্ভুত রকমের অকৃতজ্ঞ কঠোর তাদের হৃদয় সুস্থ হওয়ার কিছুদিন পরেই তারা ইসলাম ত্যাগ করে মোরতাদ হয়ে যায় খুব নৃশংসভাবে মেষপালককে হত্যা করে উঠগুলো নিয়ে পালিয়ে গেল আলী আসালাম দোয়া করলেন যেন তাদের পথ সংকুচিত হয়ে যায় হলো তাই তারা পথ হারিয়ে ফেলল এবং জারি রাদ আনহু বিশ জন মুসলিমকে সাথে নিয়ে তাদেরকে খুঁজতে পেরোলেন ভর দুপুরে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 ইসলাম বিদ্বেষীরা এই হাদিসকে নিয়ে মুসলিমদের উপর একচোট নেয় তারা বলে উত্ত্র পান করার আদেশ দিয়েছেন কি বিচ্ছিন্ন একটা ব্যাপার আবার কেউ কেউ এই হাদিসের কারণে পুরো হাদিস শাস্ত্রকেই প্রশ্নবিদ্ধ করে তোলে তারা বলে রসুল্লা আলী আসলাম উটের মূত্র পান করতে বলেছেন এটা হতেই পারে না অথচ ঘটনাটির সহি মুসলিম এবং বুখারী দুই কিতাবে আছে খুব বিষয় আলোচনা না গিয়ে শুধু এটুকু বলা যায় যে পৃথিবীর অনেক দেশেই মূত্রকে হিসেবে ব্যবহার করা হয় এটা অস্বাভাবিক কিছু না আধুনিক চিকিৎসা হচ্ছে। প্রিমারির নামের একটি ওষুধ আছে যার উপাদান হচ্ছে সংশ্লিষ্ট এস্ট্রোজেন ইংরেজিতে কনজুকেট এস্ট্রোজেন এটি সংগ্রহ করা হয় মাদি ঘোড়ার মূত্র থেকে এই ওষুধটি প্রস্তুত করে আসছে ওয়েব ফার্মাসিউটিক্যালস এবং বাজারজাতকরণ হয়ে আসছে সেই উনিশশো সাল থেকে গর্ভবতী ঘোড়ার মূত্র থেকে আধুনিক চিকিৎসাবিদরা ঔষধ তৈরি করলে ইসলাম বিদ্বেষীদের মধ্যে তেমন কোনো গুঞ্জন শোনা যায় না অথচ একই কাজ যখন আল্লাহ রাসুসাল্লিউসলাম আদেশ করেছেন তারা সেটা নিয়ে ব্যাপক সরগোল তৈরি করে অমুসলিমদের উচিত ইসলামের বিষয়গুলো সততার সাথে বোঝার চেষ্টা করা ইসলাম বিরোধীদের হুযোগে গা ভাসানো উচিত নয় আর আমাদের মুসলিমদের উচিত হচ্ছে যখনই আমরা দেখব কোনো ঘটনা সহি সানত তারা প্রমাণিত তখনই আমরা একে সত্য বলে ধরে নেব। সেই ঘটনাকে সত্য বলে গ্রহণ করার জন্য কোন ফার্মাসিউটিক্যালস বৈজ্ঞানিক প্রমাণের প্রয়োজন নেই বলেছেন তাই আমরা তাতে বিশ্বাস রাখি এটাই হচ্ছে মুসলিমদের অবস্থান হবে এরকম কথাটা অবৈজ্ঞানিক বা সমাজের রীতি বিরুদ্ধে শোনালেও আমাদের তাতে বিশ্বাস করতে হবে নিজেদের পছন্দ বা যুক্তির সাথে খাপ না খেলে হাদিসকে বাতিল বা দুর্বল বলে সাব্যস্ত করা এটা মুসলিমদের জন্য একেবারে সংগত নয় দ্বিতীয় গোটা সিরাতে এরকম কঠোরভাবে শত্রুদের শাস্তি কোনো দৃষ্টান্ত নেই কেন এত কঠোরভাবে শাস্তি দেওয়া হলো সে সম্পর্কে মন্তব্য করেছেন এই হাদিসের একজন বর্ণনাকারী আবু কিল তার মতে এই লোকগুলো হত্যা করেছে চুরি করেছে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং জমিনের বুকে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 এটাই হচ্ছে হুদুদের ক্ষেত্রে সাধারণ বিধান রোমান সাম্রাজ্য নিকটবর্তী একটি খ্রিস্টান গোত্র এর অবস্থান ছিল রোমান আরবের মাঝামাঝি একটি জায়গায় এই এলাকায় এটি মুসলিমদের দ্বিতীয় অভিযান আব্দুর রহমান এবির আউস ছিলেন মুহাজির রসুল উল্লাহ সাল্লাহ আলহামের খুব কাছের মানুষ এই অভিযানে যাওয়ার দিন সকালবেলা আব্দুর রহমান এ বেন আউফরাদিতে আসলেন তার কাছে রাখলেন তার পাগরিটা খুলে নিজের হাতে একটি কালো পাগরি বেঁধে দেন এরপর সংক্ষিপ্ত কিছু মূল্যবান কথা স্মরণ করিয়ে দেন যুদ্ধ করো আল্লাহর নামে আল্লাহর পথে জিহাদ কাফিরদের বিরুদ্ধে কিন্তু অন্যায়ভাবে গণিমতের সম্পদ ভক্ষণ করো না চুক্তিভঙ্গ করিশুকে হত্যা করো জিহাদের নিয়ত পরিশোধ হওয়া অত্যন্ত জরুরি মুসলিমরা জিহাদ করে শুধু আল্লাহর জন্য নিজেদের দল নিয়ে গর্ব করার জন্য জিহাদের নিয়ত হতে পারে না এই বিষয়টি আল্লাহ সুলতান্লাহ আলী সব সময় তার সৈনিকদের মনে করিয়ে দিতেন যুদ্ধের উত্তেজনায় যেন তারা বাড়াবাড়ি না করে বসে নির্দেশ মোতাবেক আব্দুর রহমান আফরাদ আনহু বনকালকে ইসলামের দাওয়াত দেন প্রথমে তারা প্রত্যাখ্যান করে কিন্তু তৃতীয় দিনে তারা ইসলাম গ্রহণ করে। এরপর রসল সাল আলী ও নির্দেশে তিনি তাদের নেতার মেয়ে তোমাদের বিনতে আসবাগে বিয়ে করে ফিরে আসেন এর মাধ্যমে মোদিনার বাইরের কোন স্থানে সর্বপ্রথম ইসলামী আইন চালু হয় ষষ্ঠ হিস্ট্রি ছিল মুসলিমদের জন্য ব্যস্ত একটি বছর বড় কোন যুদ্ধ সংঘটিত না হলেও পুরো সময় ধরে অনেকগুলো আক্রমণাত্মক অভিযানে তাদের ব্যস্ত থাকতে হয় এরকম আরও কিছু অভিযান সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা এক। একটি দল পাঠান গোত্রকে সাহেস্তা করার জন্য তারা বনু আসাদের এলাকা যান তাদের পানির কুয়া আল গামার দখল করে এবং সেখানেই তাবুকারেন। নেন শত্রুরা সবকিছু রেখে পালিয়ে যায় তাদের রেখে যাওয়া দুশোর মতো উঠ গনিমা হিসেবে নিয়ে উকাশা ফিরে আসেন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 রহো ছাড়া প্রত্যেকে শহীদ হয়ে যান বাহিনী পাঠান তাদের আগমন আজ করতে পেরে শত্রুরা পালিয়ে যায় তাদের কিছু সম্পদ আর একজন লোককে বন্দী করে মোদিনা নিয়ে আসা হয় তিন নম্বর অভিযান জায়দিনো হয় আলসে জায়গাটি ছিল মদিনা থেকে চার রাতের দূরত্বে মক্কার একটি কাফেলাকে আক্রমণ করা ছিল তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য সফল হয়েছিল তারা কাফেলা আটক করেন কাফেলা সম্পদ জব্দ করেন এবং কিছু লোককে বন্দী করেন বন্দীদের মধ্যে একজন ছিল রসল সাল আলী ওয়াস্লামের কন্যা জৈনা ব্রাদ আনহার স্বামী আবুল আস চার নম্বর একই বছরে আলী বেন আবিতালী ব্রাদ আনহকে পাঠানো হয় বনু সাদ এ বকরের বিরুদ্ধে একটি অভিযানে গত্রটি মুসলিমদের বিরুদ্ধে খাইবারের ইহুদীদের সাহায্য করার পরিকল্পনা করেছিল আলীর বাহিনীর সাথে যুদ্ধ না করে গত্রটি সেখান থেকে সরে পড়ে একজন লোক বন্দী হয় তার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা সম্ভব হয় অভিযানগুলো থেকে দুটো বিষয় প্রথমত চারপাশের কোথায় কি ঘটছে সে সম্পর্কে রসুল্লাহ সাল্লু আলী আসালাম সবসময় সজাগ ছিলেন মুসলিমরা যুদ্ধের ময়দানে কেবল শক্তি শক্তিশালী ছিলেন না বরং গোয়েন্দাগিরিতেও তারা ছিলেন সমান পারদর্শী নজরদারি বাসার সার্ভেলেন্স এবং তথ্য সংগ্রহ বা ইন্টেলিজেন্স দুই কাজে তার গোয়েন্দা বাহিনী সবসময় পেশাদারিত্বের পরিচয় দিয়ে এসেছে রসুল্লাহ আলীমকে কখনোই শত্রুরা চমকি দিতে পারেনি বরং তিনি সময় তাদেরকে চমকে দিতেন দ্বিতীয়ত দ্বিতীয় আলী আসলামের যুদ্ধ কেবল কুরাইশদের বিরুদ্ধে সীমিত ছিল না বরং যে বা যারা মুসলিমদের প্রকাশ্য শত্রুদের গোপনে বা পরোক্ষভাবে সাহায্য করে আসছিল রসুল্লাহ সাল্লু আলি আসলাম তাদের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন এবং অভিযান পরিচালনা করেছেন যদি শুরু থেকেই তাদেরকে প্রতিহত না করা হতো তাহলে অনেকেই মদিনার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার সাহস দেখাতে শুরু করত রাষ্ট্র পরিচালনার কাজটি সবসময় জটিল কিতাবী জ্ঞান এই কাজের জন্য যথেষ্ট না বরং আরও প্রয়োজন অভিজ্ঞতা আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তি এবং তাদের ষড়যন্ত্র সম্পর্কে ধারণা আজকের পর্ব এতটুকুই পরবর্তী পর্বে আমরা সিরাতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রবেশ করব ইনশাল্লাহ আর সেটি হচ্ছে হুদাইবিয়া অর্থাৎ